বিস্মিল الرحمن রহীম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 ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبت منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا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 الله الله عليه وسلم نسأل الله سبحانه أن يتقبل منا صالح وأن من আজ কে যু শানি তো মুসল্লি ভাই বোনেরা मानदार हाथ सत्ते समस्या मध्य आ मध्य बड़ समस्या हम चित्त चांचल्य अर्थात मन के स्थिर रखते ना किसर उपरे आल्ला दिन जो इमान एने जो इसलम के प्रैक्टिस कर আমরা কোরআন এবং সন্ন্যার টেক্সট ভাষ্যগুলো যদি দেখি সেখানে দেখবের উপর এক অনিষ্ঠ হতে পারে দিন দারি এবং দিন মানার ক্ষেত্রে তারা যেন দৃঢ় অর্জন করতে পারে এটি হচ্ছে একটা মূল উদ্দেশ্য কিন্তু চিত্র কারণে আজকে আমাদের চিন্তা চেতনায় বিশাল পরিবর্তন সাধিত হয়েছে আমাদের চিন্তা চেতনা আমাদের কর্মকাণ্ড শুধু করে আবর্তিত হচ্ছে না দিনের বাইরে ইমানের বাইরে আমাদের অনেক চিন্তা চেতনা অনেক আকিদা এবং অনেক আমল আমরা দেখতে পাচ্ছি এবং এসে মুসলিম সমাজের মধ্যে সে জিনিসটি লক্ষ্য করে আজকে তাই আমরা আমাদের আলোচনায় খোঁজবায় আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য সেটি হচ্ছে কিভাবে উপর অধিকারী হওয়া যায় দৃঢ়চিত্ত এ মানে কি দৃঢ় মনের অধিকারী হওয়া দৃঢ় অন্তরের অধিকারী হওয়া অর্থাৎ আল্লাহ আমাদেরকে যে মন এবং অন্তর এবং যে চিত্ত দান করেছেন তার মধ্যে একটা দৃঢ়তা নিয়ে আসা কৃষির ব্যাপারে যে আকিদ আমরা পোষণ করি যে ইমান আমরা পোষণ করি যে চিন্তা চেতনা এবং আদর্শ আমরা লালন করি এবং যে কর্মকাণ্ডের মধ্যে আমরা নিজেদেরকে নিয়োজিত রাখি সেখানে দেহ চিত্ত অর্জন করা আজকের বর্তমান সামাজিক প্রেক্ষাপটে যেখানে আমরা দেখি বহু ফেতনা বহু চিন্তা ভাবনা এবং বহু আদর্শ বহু মতবাদের এবং এই তো এর আগমন ঘটেছে আমাদের তরুণ প্রজন্ম থেকে আরম্ভ করে এমনকি বয়স্করাও তারা আক্রান্ত হয়েছে। এই ফেতনার সময়ে দিনের মৌলিক যে বিশ্বাসগুলো মৌলিক যে আকিদা তার উপর দৃঢ়পদ থাকা খুব কঠিন ফলে আমাদের আজকে প্রেক্ষাপটে জানা উচিত একজন মুসলিম হিসাবে কিভাবে আমি দিনের মৌলিক বিষয়গুলোর উপরে দৃঢ়পদও থাকতে পারি দৃঢ়চিত্তের অধিকারী হতে পারি আমরা আরো লক্ষ্য করি যে আমাদের সমাজে এই মুসলিমদের মধ্যেই এমন কিছু বক্তব্য আসছে এমন কিছু কর্মকাণ্ড আসছে যার কারণে আমাদের পূর্ববর্তী আলেমরা যদি তারা থাকতেন তাদের সমাজে যেভাবে তারা বক্তব্য দিয়েছিলেন তাতে তারা সহজেই বলতেন এটা হচ্ছে হৃদ মূর্তাত হয়ে যাওয়া হৃদার দিন থেকে সরে যাওয়া দিনের আদর্শ থেকে সরে গিয়ে দিনের গন্ডির বাইরে চলে যাওয়া যখন কেউ নবী সাল্লাহ সাল্লামের রেসালাতের ব্যাপারে সংশয় প্রকাশ করে কিন্তু নবী সাল্লা সাল্লামের অবমাননা করে কিংবা ইসলামের কোনো বিষয়ে সংশয় প্রকাশ করে আয়াতের সাথে কোরআন এর করে কিংবা হাদিসকে অথবা সহি হাদিসকে অস্বীকার করে এগুলো কিন্তু ছোটখাটো বিষয় নয় দুর্ভাগ্য মুসলিম সমাজে আজকে এগুলোর বিরুদ্ধে কথা বললেও আর কোনো প্রতিবাদ হয় না মানুষ সাধারণ মনে করে নিয়েছে অভ্যস্ত হয়ে গিয়েছে হৃদাতের যে বক্তব্য গুলো মোরতাদ হয়ে যাওয়ার বক্তব্য আছে এগুলোতে মুসলিম সমাজ অনেক হয়ে যাওয়ার কারণে এই কাণ্ডগুলো ঘটছে এমনকি অত্যন্ত সাধারণ মানুষও অনেক সময় দেখা যায় কিছু কিছু বক্তব্য পেশ করছেন যাতে তার ইমানার থাকে না এই অবস্থায় মানুষের মধ্যে বাড়ছে এবং শিক্ষিতদের মধ্যে সেটা আরো বেশি বাড়ছে ফলে এই শিক্ষিত মুসলিমদেরকে এখন জানতে হবে কিভাবে দৃঢ়চিত্তের অধিকারী হওয়া যায় আল্লাহ দিনের উপর কিভাবে দৃঢ়তা অর্জন করা যায় সেই পয়েন্ট সেই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে আরেকটা বিষয় আমরা বলি দৃঢ় চিত্ত মানে দৃঢ় মন এবং দৃঢ়ের অধিকারী হওয়া চিত্ত বা মন এটার আরবি শব্দ হচ্ছে কাল্প কাল্প যেটাকে আমরা বাংলায় বলি কলম শব্দটা আসলে কাল্প কাল্প মানে হচ্ছে পরিবর্তন হওয়া যেহেতু অন্তর মানুষের সদা পরিবর্তনশীল তার চিন্তা চেতনা পরিবর্তন হয় তার সিদ্ধান্ত পরিবর্তন হয় এজন্যই কালকে কালা হয়েছে এ প্রসঙ্গে আমরা রাসুল সাল্লামের দুটো দেখি একটা ইমাম আহমদ এবং হাকে মরণা করেছেন এবং এটা সিলসিল মধ্যেও আছে সেটি হচ্ছে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন মিনাল কেদরি ইদ ইস্তামাদ তিনি বলেছেন বড় ডেকচিতে যখন পানি রেখে ফুটানো হয় সে ফুটন্ত পানিটা এক জায়গায় থাকে না সেটা অনবরত পরিবর্তনশীল রাসুল বলছেন এই ফুটন্ত পানির পরিবর্তনশীলতার চাইতেও বুনিয়াদমের অন্তর আরো বেশি পরিবর্তনশীল এটা একটা হাদিস আর আরেকটা হাদিসে রাসুল্লাহ বলেছেন এটা এটাও ইমাম আহমদ সহি বর্ণনা করেছেন ইন্নামা আল সুম্মিয়াল কালবু মিনতাকাল্লুবিহি আলুবকে আলব বলা হয় আরবিতে এই যে এটা খুব পরিবর্তনশীল মন পরিবর্তনশীল মনের গতি অবাধ যে কোন জায়গায় খুব দ্রুত সন্তরণ করে চলে যেতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায় সে স্থানান্তরিত হতে পারে সে তার চিন্তাধারার পরিবর্তনও করতে পারে এরকম একটা মনের মধ্যে দৃঢ়তা অর্জন করা এটা চ্যালেঞ্জিং খুবই চ্যালেঞ্জিং এই জন্যে ইমান আনার পরেও আমরা দেখি যে সব মমিন এক স্তর থাকে না সবার অন্তর ইমানের উপর একভাবে দৃঢ়তা অর্জন করতে পারে না সেই ক্ষেত্রে আমাদের আজকের প্রেক্ষাপটে যেখানে মনের মধ্যে আরো বেশি পরিবর্তন হওয়ার মতো সুযোগ সৃষ্টি হয়েছে কিভাবে আমরা দৃঢ়চিত্রের অধিকারী হতে পারি সে বিষয়টি আলোচনা করা আমাদের প্রয়োজন প্রিয় ভাইরা অনেকগুলো বিষয় এখানে আছে আমরা বেশ কিছু পয়েন্ট আপনাদের সামনে বেশ করব সময় দিকে লক্ষ্য রেখে এক নম্বর বিষয় যার মাধ্যমে দৃঢ়চিত্তের অধিকারী হওয়া যায় সেই বিষয়টি হচ্ছে আল এখবাল আল কোরআন কোরআনমুখী হওয়া কোরআনের মাধ্যমে দৃঢ়চিত্তের অধিকারী হওয়া যায় কারণ মহান আল্লাহ কোরআনকে নাজেল করেছেন মানুষকে দৃঢ়চিত্ততা দান করার জন্য দৃঢ়তা দান করার জন্য তার চিন্তা চেতনায় তার ইমানে বিশ্বাসে আমলে অতএব যে কোরআনকে খুব দৃঢ়ভাবে আঁকড়ে ধরে আল্লাহ তাকে নিরাপত্তা দেন যে কোরআনকে অনুসরণ করে আল্লাহ তালা তাকে নাজাদ দেন এবং যে কোরআনের দিকে মানুষকে আহ্বান করে আল্লাহ তাকে সিরাতুল মুস্তিমের হৃদয়া দান করে না হামিল্লা কোরআন যে সমস্ত কারণে নাজক হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে প্রদান করা যারা কাফির তারা বলে কোরআন একসাথে কেন নাজিল হল না যারা অবিশ্বাসী তারা কিন্তু নানাভাবে প্রশ্ন করে মুসলিমদেরকে কিছুটা বেকায়দায় ফেলার জন্য এই প্রশ্নটা কতটা প্রাসঙ্গিক কতটা যৌক্তিক এর ধার তারা ধারে না অতএব তারা প্রশ্ন করেছে কোরআনটা এখন যেভাবে আমরা একসাথে দেখতে পাচ্ছি একটা মোসাফের মধ্যে এইভাবে কেন নাজিল হল না কোরআনটা কেন একটু একটু করে নাজিল হয় এই প্রশ্ন তারা ছুঁড়ে দিয়েছিল অথচ আমরা জানি যে আসলে একসাথে নাজিল হওয়াটা এটা যৌক্তিক না আপনি খাবার খেয়ে ফেলতে পারবেন একসাথে কি জীবনের সব পড়া পড়ে ফেলতে পারবেন একসাথে কি ঔষধের সব ডোজটা যেমন অ্যান্টিবায়োটিক কিংবা যে কোনো অসুখের জন্য যে ডোজটা আমরা নেই সবটুকু একসাথে দিতে পারবেন তাহলে একসাথে কোরআনের প্রশ্ন আসছে কেন কোরআন নাজিল হবে একটা পরিবেশ তৈরি করে মানুষের নিডের আলোকে সিচুয়েশন অনুযায়ী যাতে মানুষ ধীরে ধীরে কোরআনকে বুঝতে পারে অ্যাবজর্ব করতে পারে এবং কোরআনের মাধ্যমে তাদের মানসিক এবং জীবনের বাস্তব ক্ষেত্রে সকল প্রয়োজনকে সে ফুলফিল করতে পারে আল্লাহ তালা সেভাবে কোরআনকে নাজিল করেছেন বলেও বলেই আজও মানুষ কোরআনে কোটি কোটি মানুষ বিশ্বাস মানুষ জানে এর মধ্যে মহাসত্য আছে যাই হোক তাহলে এই প্রশ্নটা যৌক্তিক না তারপরে এইভাবে নাজিল করা হয়েছে যাতে করে তোমার অন্তর্কে আমরা দৃঢ়চিত্ততা প্রদান করি তোমার অন্তরের মধ্যে আমরা কেঁথে দিতে পারি এই জন্যে কোরআটা এইভাবে বিভিন্ন সময়ে ধীরে ধীরে হচ্ছে তাহলে কোরআনটা একটা মানে কোরআনের অন্যতম কাজ হচ্ছে মানুষের মধ্যে দৃঢ়তা প্রদান করা তার আদর্শে দৃঢ়তা প্রদান করা তার আকিদায় দৃঢ়তা প্রদান করা তার আমলের মধ্যে বিশ্বাসের মধ্যে দৃঢ়তা প্রদান করা প্রশ্ন আসে আরো কি ব্যাখ্যা করে বলতে পারবেন যে কিভাবে তাহলে এই দৃঢ়তার সোর্স অথবা উৎস গ্রন্থে পরিণত হল কোরআন সহজে আমরা বলবো। এক নম্বর কারণ হচ্ছে ইমান বাড়বে যখন কোরআনের আয়াত তাদের কাছে তেলাওয়াত করা হয় তাদের ইমান বেড়ে যায় তাহলে কি কোরআন তেলাওয়াত आमल इमान इमान कुरान अर्थ बुझा कुरानील प्रमान के बहुत आल्ला स्थापन मध्य दिए कुरान मानुषुदा मानुषन्ना अंतर पर आनयन आज द्वित कारण हम कुरान मानुष ठंडा আল্লাহ দেখি ইল্লাহ না উত্তম হলুক হচ্ছে আল আপনি আপনি যখন অস্থিরতা ফিল করেন আপনি কোরআন তেল করবেন তাহলে দেখবেন যে অন্তরে একটা প্রশান্তি আসে এটা কোরআনের মর্যাদা এটা যদি অর্থ নাও বুঝেন তবুও এই প্রশান্তিটা আসে আর যদি অর্থ বুঝেন তাহলে প্রশান্তি আরো অনেক বেশি বেড়ে যায় অতএব কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মানুষ আসলে যে কোনো বিপদে যে কোনো সময় যদি সে তেলাওয়াত শুরু করে দেখবেন যে একটা সুন্দর প্রশান্তির একটা ছায়া আপনার মনে রেখাপাত করেছে কোরআন মানুষকে দৃঢ়চিত্ততা প্রদান করে কারণ জীবনের সঠিক মূল্যবোধ এবং জীবনের সঠিক যে কনসেপ্ট সেটা কোরআন আমাদেরকে প্রদান করে কোরআনের মধ্য দিয়ে জীবনের সঠিক মূল্যবোধ জীবনের বাস্তব দিকদর্শন এবং দৃষ্টিভঙ্গি সঠিক দৃষ্টিভঙ্গি পোষণ করার সুযোগ আমরা লাভ করেছি ফলে এই সঠিক দৃষ্টিভঙ্গির সাথে আমরা মানব সৃষ্ট যে মতবাদ যে আদর্শ অথবা যে জীবন দর্শন আছে সেগুলো কম্পেয়ার করলে মানুষের সৃষ্ট এই সমস্ত কিছুর অসারতা আমাদের সামনে স্পষ্ট হয় যখন মানুষের সব কিছু অসার প্রমাণিত হয় তখন স্রষ্টার দেওয়া এই আদর্শ চিরন্তন বিশ্বাস আমরা এইভাবে কোরআন আমাদেরকে সমৃদ্ধ করে এবং কোরআন যে সমস্ত আজকাল আমরা সমাজে হচ্ছি কারণ এই সমাজে তো বহু ক্ষেত্রে নাস্তিকতাও প্রসার লাভ করেছে ফলে সেই ধরনের প্রশ্ন মুখোমুখি আমাদেরকে হতে হয় কোরআন তার উত্তর দিয়ে আমাদেরকে চিত্র অর্জন করতে সহযোগিতা করেছে যেমন আল্লাহ বলছেন একটা উদাহরণ দেয় আমাদের কাছে এবং তার নিজের সৃষ্টির কথাই সে ভুলে যায় সাধারণত যারা আল্লাহ বিশ্বাস করে না তারা কিন্তু এক প্রশ্ন করে মানুষকে অস্থির করতে অরিজিনালিটি অনেক কিছুই তারা ভুলে যায় আল্লাহ সে কথাই বলছেন সে নিজের কথা ভুলে গিয়ে সে একটা দৃষ্টান্ত দিয়ে বলে যে কে এই হারগুলোকে পুনরুজ্জীবিত করবে অথচ সেগুলো বিগলিত হয়ে গিয়েছে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে কবরস্থ করার পর তাই এই প্রশ্নটা কিন্তু আজকে নতুন কেউ না যারা আখেরাত অস্বীকার করতে চায় তারা এই ধরনের প্রশ্ন বলে যে মানুষের কি আবার পরজীবন আছে নাকি তার দলিল কিভাবে সম্ভব একটা দেহ যদি নষ্ট হয়ে যায় সেটাকে আবার কিভাবে নতুন করে দেহ রূপদান করা যাবে এটা প্রাচীন প্রশ্ন আল্লাহ বলছেন কোন তুমি বলে দাও ইউ হাল্লাদি ওই সত্তা তাকে আবার পুনর্জীবিত করবে যিনি প্রথমবার তাকে সৃষ্টি করেছেন এবং তিনি তার সম্পদ সৃষ্টি সম্পর্কে অনেক বেশি অবগত অবহিত জানেন ফলে এইভাবে কোরআন আমাদের মধ্যে যত ধরনের সংশয় যত ধরনের হতাশা আধুনিক সমাজের যত প্রশ্ন আসে সবগুলোর উত্তর কোরআন দিতে পারে এবং দিয়ে কোরআন আমাদের ইমানকে বৃদ্ধি করে আমাদের মধ্যে স্টিট ফাস্টনেস অথবা আমাদের মধ্যে একটা দূরচিত্র আনায়ন করে দ্বিতীয় যে বিষয়টা চিত হওয়ার জন্য চিন্তা চেতনা সবকিছুতে দৃঢ়তা অর্জন করার জন্য আমাদের জন্য সহায়ক সেটি হচ্ছে আল্লাহ শরিয়তকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা এবং আমলে সালেহ করা শরীয়তকে ফলো করাটাই হচ্ছে আমলে সালেহ আর আমলে সালেহটাই হচ্ছে আসলে শরীয়তকে ফলো করা তারপর আমরা জিনিসটা ক্লিয়ার করলাম যে আপনি ভালো ভালো কাজ করার মাধ্যমে শরিয়াতকে মানবেন তথা শরিয়াত দিয়েছে কিভাবে ভালো মানুষ শোনা যায় জীবনের প্রত্যেক ক্ষেত্রে আল্লাহ হক কিভাবে রক্ষা করা যায় এবং বান্দার হক কিভাবে রক্ষা করা যায় শরিয়াত তো সে কথাই বলেছে এর বাইরে তার কোন সরিয়াত নেই আল্লাহ হক এবং বান্দার হক এর বাইরে আমাদের কোনো কাজও আমি নিজের জন্য যা করছি এটাও আমার অধিকারের মধ্যে পড়ে আমি আমার স্ত্রী পরিবার পরিজন সমাজের আর্জনের জন্য যা করছি এটা বান্দার হকের মধ্যে পড়ে অথবা একজন ব্যক্তির সকল কর্মকাণ্ড হয় আল্লাহর হক নয় বান্দার হক এর বাইরে যাওয়ার কোন সুযোগ নাই এ সকল ক্ষেত্রে সেরিয়ার দিক নির্দেশনা মেনে চলা সেরিয়ার গাইডেন্সটা মেনে চলা এটা তাকে একটা জয়তা প্রদান করে আমরা যদি দেখি একজন মোমেন একজন মুসলিম বরং শান তাকে আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে প্রতারিত করতে পারবেন সহজে যিনি দিনকে প্র্যাকটিস করেন না সেরিয়া মেনে চলেন না তাহলে দিনের ক্ষেত্রে তার সম্ভাবনা অনেক লোভ পাবে বরং তিনি দিন থেকে দূরে সরে যাওয়ার ব্যাপারে যে সমস্ত সংশয় যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো তাকে আরো বেশি সোরা ইব্রাহিমের সাতাশ নম্বর আয়তা আল্লাহ তালা বলছেন আল্লাহ দুনিয়ার জীবনে এবং আখিরাতে যারা ইমান এনেছে তাদেরকে দৃঢ় রাখবেন তাদেরকে কথার উপরে অবিচল তাহলে দুটো জিনিস পেলাম আমরা এখানে আল্লাহ মোমেনদেরকে দুনিয়ার জীবনে অবিচল রাখবেন আর আখিরাতেও অবিচল রাখবেন আতা আদা রাহে মাহমুদ একজন প্রখ্যাত স্কলার ছিলেন তিনি বলেছেন দুনিয়ার জীবনে অবিচল রাখার অর্থ হচ্ছে দুনিয়ায় কল্যাণমূলক কাজে অংশ গ্রহণ করা এবং আমলে সালে করা আল্লাহ এই মমিনদের মধ্য থেকে যাদেরকে কল্যাণের কাজে এবং আমলো সালে দান করবেন তার মানে হচ্ছে তাকে দৃঢ়তা দান করলেন কিসের ব্যাপারে দুনিয়ার জীবনে আর আখিরাতে এই তসবির বা দেওয়া হল তাদেরকে যারা প্রশ্নের উত্তরগুলো গুলো সঠিকভাবে দিতে পারবে আল্লাহ বলছেন দৃঢ়তা দান করবেন কিসের তারা কনফিডেন্টলি যে প্রশ্নগুলো কবরে তাকে করা হবে সেগুলোর উত্তর দিতে পারে মা দিন ও কান কি তোমার দিন মান নাবি ও কান কে তোমার নবী এই প্রশ্নগুলো প্রত্যেক মানুষকেই করা হবে মুসলিমদেরকেও করা হবে বড় বড় স্কলারদেরকেও করা হবে এদের মধ্যে যারা ইমানদার ইমানের উপর ছিল আকিগের উপর ছিল সাহি আমাদের উপর ছিল তারা যদি তার উপরে বরণ করে তারা খুব কনফিডেন্টলি এর উত্তর দিতে পারবে আপনাদের চিন্তা করার কোন দরকার নেই যে কোন ভাষায় উত্তর দেব এটাকে কিভাবে আরবিতে রূপান্তরিত করব। সেটা আল্লাহিক দিবেন আল্লাহ ভাষা দিবেন আরবি কোন উত্তর দেওয়া যাবে এটাই হচ্ছে আখিরাতে দৃঢ়তা দানের ব্যাখ্যা অতএব মহান আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে ওয়াদা করেছেন বিতের যদি আমরা ইমানের পথে চলি ইমানের পথে চলার অর্থ হচ্ছে কল্যাণের কাজে চলা কারণ ইসলামের দৃষ্টিতে কোরআন এবং সুন্না যেইগুলোকে কল্যাণ সাব্যস্ত করেছে সেটাই হচ্ছে কল্যাণ আর শেরিয়াটা হচ্ছে কোরআন এবং সুন্না যা বলেছে সেটাই হচ্ছে সেরিয়া শেরিয়া কিন্তু কোরআন সুন্নাকে বাদ দিয়ে কোনো কিছু নয় তৃতীয় যে বিষয়টি যার মাধ্যমে আমরা আল্লাহদ্দিনের ক্ষেত্রে অধিকারী হতে পারি যেটি হচ্ছে নবী আম্বিয়াদের জীবন সম্পর্কে জানা এবং সেটা নিয়ে চিন্তা ভাবনা করা আমরা দেখেছি আল আল্লাহ আল্লাহতালা অনেক নবীদের ঘটনা বর্ণনা করেছেন এটা কি গল্প শুধু কাহিনী ছোট বাচ্চাকে আমরা গল্প শোনাই ঘুম পাড়ানোর জন্য মজা দেওয়ার জন্য এটা কি সেই মজা দেওয়ার জন্য করা হয়েছে সোরদের একশো বিষ্ণু আল্লাহ তালা বলছেন উল্লেখ করলেন তোমার কাছে নবী রাসুল এই ঘটনাগুলো আমি বর্ণনা করলাম আল্লাহ বলছেন এগুলো আমি এই কাহিনীগুলো বর্ণনা করলাম তার দ্বারা তোমার অন্তর্কে দৃঢ়তা দেওয়ার জন্য হত্যার ষড়যন্ত্র হবে তোমাকে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র হবে তোমাকে কষ্ট দেওয়া হবে তোমার অনুসারীদের কষ্ট দেওয়া হবে সেই সমস্ত ফেতনায় পরীক্ষায় করার পর ইমান রক্ষা করা পর কঠিন হবে এ সময় অন্তরের দৃঢ়ের উপর এবং ঘটনা তোমার কাছে বিবৃত করছি যাতে তোমার হৃদয়কে দৃঢ়তা দিতে পারি শক্তিশালী করতে পারি যাতে সে হৃদয় কখনোই সত্য পথ থেকে একচুর পরিমাণও सर ना जाएं अबू तलेब जो रसुल्ला प्रस्ताव नहीं आसल काफिर देश। कुर प्रस्ताव नाना प्रस्ताव दिए तुम जो, जो चाहो बान देव चुक्ति करो अथबा मक्का सब चे सम्पाली लोकेणत करव अथवा सब चेहरे सुंदरी नारी के चाओ बोलो क्यों रसुल्ला सवल भाव দৃঢ়তার সাথে সুন্দরভাবে বললেন যে তারা যদি আমার ডানহাতে সূর্য এবং বাম হাতে চন্দ্র এনে দেয় তবুও আমি আমার পথ থেকে একটু তুলব না এটাই হচ্ছে হওয়া। অধিকারী কারণ তিনি নবীদের কাহিনী শুনেছিলেন আল্লাহ বর্ণনা করেছেন ফলে তা থেকে ইন্সপিরেশন নিয়েছেন তা থেকে রিসার্চ তিনি নিয়েছেন ফলে মহানবী সাল্লাহ তিনি যেহেতু এই দৃঢ়তার অধিকারী ছিলেন তার ফলোয়াররাও সেই দৃঢ় এবং নবীর অনুসারী তারা সেই দৃঢ় এবং সুন্দর অনেকগুলো কাহিনী আসছে ইব্রাহিম আলাহিস্লামের মুসাই আলাহিস্লামের এবং আরো অন্য নবীর কাহিনী দু একটা উদাহরণ শুধু পেশ করব যে কিভাবে ইন্সপিরেশনটা আমরা নিতে পারি সোরা আল আম্বিয়ার আটষট্টি এবং সত্তর নম্বর আটশো চৌসত্তর সত্তর ইন তালা বলছেন তারা বলল কারা ইব্রাহিমের কমের লোকেরা যারা তাকে আগুনে জ্বালানোর সিদ্ধান্ত করেছিল ষড়যন্ত্র করেছিল তারা বললো তাকে আগুনে পোড়াও তাকে আগুনে পড়াও আগুনে পড়ানো মুসলমানদের স্বভাব না কিন্তু এটা কাদের ইব্রাহিমের লোকদের যারা আল্লাগুনে পড়ানো তাকে আগুনে পড়াও কাকে ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে দাও এবং তোমাদের উপাস্যদেরকে সাহায্য করো যদি তোমরা সত্যিকারের কর্মী হয়ে থাকো কিছু করার যদি তোমাদের মরদ থাকে তাহলে এই কাজটা করো কি ভয়ঙ্কর একটা আলা আমি বললাম আগুন তুমি ঠান্ডা এবং প্রশান্তি প্রশান্তিদাতা হয়ে যাও ইব্রাহিমের জন্য আগুন যা পোড়ায় আল্লাহ তালা সে আগুনকে বললেন তুমি শান্তি দানকারী হয়ে যাও এবং ঠান্ডায় পরিণত হরম ঠেকো না ও আরা দুবিহ জাতির সেই লোকেরা তার ব্যাপারে একটা ষড়যন্ত্র পোষণ করেছিল ষড়যন্ত্র ইচ্ছা করেছিল হয় যে কিন্তু তাদেরকে আমি ক্ষতিগ্রস্ত এবং পরাজিত করে দিলাম কি বুঝা গেল বুঝা গেল যারা সত্যের পথে অবিচল থাকে আল্লাহ তাদের পক্ষে কিন্তু যখন বিপদ দেখেই কাবু হয়ে পড়ে আল্লাহ কিন্তু সে ফেতনাকে দীর্ঘায়িত করে সে ফেতনাকে দীর্ঘায়িত করে না যেমন ইউনুস আল্লাহ সালামের ক্ষেত্রে হলেও শেষ পর্যন্ত তারা তাদের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আমরা দেখি প্রভা প্রতিপত্তিশালী যে ফেরাউন তাই না পৃথিবীর তখনকার শাসকদের মধ্যে অত্যন্ত প্রভাবশালী ছিল সেই প্রভাবশালী প্রতিপত্তিশালী বাদশাহ সামনে দাঁড়িয়ে মুসাআ আল্লাহর কথা ছিলেন তার প্রতি আস্থায় কিভাবে অত্যন্ত শক্তিশালী ছিলেন সেটা কিন্তু কোরআন আমাদেরকে বলছে সুরাস আর একষট্টি এবং বাষট্টি নম্বর আয়তাম্মা তাম যখন ফেরানোর দল এবং বললেন যে না কখনো নয় কাল্লা মানে কখনো নয় নিশ্চয়ই আমার সাথে আছেন আমার তিনি অবশ্যই পদ দেখাবেন তিনি অবশ্যই পদ দেখাবেন কোন মমিনের কি সন্দেহ আছে রবের ব্যাপারে কি কোনো সন্দেহ আছে তিনি যে পদ দেখাবেন তাতে কেউ সন্দেহ আছে তিনি যে যে কোনো সমস্যা থেকে উত্তরণ করবে তাতে কি কোন সন্দেহ আছে অতএব এই দৃঢ়তা অর্জন করতে হবে মুসলিম জাতিকে প্রত্যেক মুসলিমকে দৃঢ়তা অর্জন করতে হবে যে নিশ্চয়ই আমাদের রব আমাদের সাথে আছেন এবং তিনিই পদ দেখাবেন তিনি সমস্যা থেকে উদ্ধার করবেন তিনি মুসলিব থেকে উদ্ধার করবেন তার কাছে আমাদের সবাইকে চলে যেতে হবে আমরা দেখি জাদুকরদের সে ঘটনাটাও কিন্তু এখানে শিক্ষার বিষয় আছে এবং জাদুকররা যারা ইসলাম গ্রহণ করেছে তারা কিভাবে দৃঢ়তা অর্জন করেছে সেটাও কিন্তু দেখার বিষয় আছে সুরা তহার একাত্তর নম্বর এত আল্লাহ বলছেন লোকেরা অথবা ফেরাউন এই হুমকি টা দিয়েছিল এই কি সামনে কিভাবে মোমেন্দ্র অটল ছিল তার একটা উদাহরণ এখানে দেওয়া হচ্ছে আপনারা জানেন যে জাদুকর জাদুকররা যখন একসাথে মুসাই আলাইস্লামের সাথে নামলো তখন মুসাইস্লামের লাঠি অজগর সাপ করে সবগুলো খেয়ে ফেল এটা মরজেদা ছিল এটা ছিল মরজেজাহ এটা দেখে জাদুকররা বুঝলো এটা জাদু জাদুনা মুসাই আলাহামের যে বিষয়টা এটা জাদু না এটা মরজেজাহ এটা আল্লাহর পক্ষ থেকে এই জন্য তারা কি মুসা ও হারুন আমরা সবাই মোসা এবং হারুনের যে রব সেই রবের প্রতি তখন তাদেরকে বলল কি আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার আগে তোমরা তার প্রতি ইমান নিয়ে আসলে যেহেতু সে প্রভাবশালী সে ভাবে হচ্ছে আমারই এখন শক্তি দুনিয়ায় আমি অনুমতি দেওয়ার আগে তোমরা ইমান কেন নিয়ে এসেছ আর নিশ্চই এই মৌসা সে বুঝতে পেরেছি তোমাদের সবার বড় জাদুঘর তোমাদের ওস্তাদুকম তোমাদের জাদুঘরদের মধ্যে সেই সবচেয়ে বড় যে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে ফলে তোমরা বুঝতে পেরেছ যে সে তোমাদের ওস্তাদ এই জন্য তোমরা তার রোগের প্রতি ইমান এনেছো আমার অনুমতির আগেই তোমরা ইমান এনেছো ফলে আমি তোমাদের সকল হাত সকল পা বিপরীত দিক থেকে কাটবো অর্থাৎ প্রত্যেক ব্যক্তির দাম্পা, বামহার অথবা ডানহাত বামপা এভাবে করে কাটবো এবং খেজুর গাছের কাণ্ডে তাদেরকে শুলিতে চড়াবো আগে জীবনের মানে ছিল। এবং তোমরা জানবে ও চিরেই যে কে বেশি কঠোর আজাবদাত এবং কে স্থায়ী কে স্থায়ী দেখেন এই ফেরাউনও কিন্তু বলেছিল কে স্থায়ী কিন্তু ফেরাউন ফেরাউন কি আছে আছে তার মমি আছে এবং সেটা মানুষের জন্য নিদর্শন তাহলে এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলোর মধ্য দিয়ে আমরা কি শিখব আমরা শিখব কিভাবে দৃঢ়চিত্র থাকতে হয় এবং কিভাবে জগতের যত প্রভাব প্রতিশালী যারা দিনের বিপক্ষে সত্যের বিপক্ষে কিভাবে তাদের পতন ত্বরান্বিত হয় অতএব এই ঘটনাগুলো জানার পরে মমিন কিন্তু আর ভয় পায় না সে ব্যাপার আর সে আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না এবং কারোর কাছে মাথা করে না চতুর্থ যে বিষয়টা করে সেটি হচ্ছে আমাদেরকে কোরআনের মধ্যে শিখিয়ে দিয়েছেন যে দোয়াগুলো অত্যন্ত চমৎকার দোয়াগুলোর অর্থ যদি আপনি খেয়াল করেন তাহলে দোয়ার সাথে সাথে মনে হয় যেন আল্লাহ কবুল করে নিয়েছেন এবং আপনি দৃঢ়চিত্তের অধিকারী হওয়ার সুযোগ পাবে যেমন কিছু উদাহরণ দিচ্ছি রবা কলুবেনা বাবেনা কলু বানা বা আমাদেরকে হেদায় দেওয়ার পর আমাদের অন্তরকে কখনো বক্র করো না বক্র তার পথে চালে রবেনা সব রবেনা সব রিচ আফদ হে আমাদের র আমাদের উপর সবর ঢেলে দিন সবর ঢেলে দেওয়ার অর্থ কি অর্থাৎ বেশি বেশি যাতে সবর করতে পারি সে টফিক আমাদেরকে দান করুন এবং আমাদের পা গুলোকে দৃঢ়তা দান করুন যেন আমরা আদর্শের উপর ভাবে দৃঢ়তার সাথে দাঁড়াতে পারি যেন আমরা টাল মাটাল হয়ে না যাই এইভাবে আমরা দেখি যেহেতু কল এটা পরিবর্তনশীল রাসুলসাল্লা সাল্লাম একটা দোয়া নিজেও করতেন সেটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন দিনের উপর স্থায়ী করে দাও দৃঢ়পদ করে দাও এটা কেন বললেন কারণ আরেকটা হাদিসের চেয়ে আহমদ সেটা বর্ণনা করেছেন যে কলুবানী আদম বাইনা আসমানের মত তার আঙ্গুলের মাঝখানে থাকে তিনি যেভাবে ইচ্ছা এগুলোকে ঘোরান ফলে মানুষের অন্তর ঘুরে যায় পাঁচ যে বিষয়টা সেটি হচ্ছে আল্লাহর দিকের আল্লাহকে স্মরণ করা এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় মুসলিম কিন্তু আল্লাহ করে না যদি জিজ্ঞেস করি যে কতদিন আছে না এরকম এরকমদের সংখ্যা কিন্তু অনেক আবার কাউকে জিজ্ঞেস করলে সে বলবে যে ভাই লজ্জার কথা কোরআন তেলাউতেই তো পারি না এরকম লোকের সংখ্যাও কিন্তু কম নেই কারণ কোরআনের উপকার এত বহুমুখী কোরআনের মধ্যে ইসলামের মূল রূপরেখা দেওয়া আছে ইমানকে প্রডিউস করে কোরআন কোরআন বাদ দিয়ে অন্য যে ওজিফার জেকের টিকের করে কোন লাভ কোন লাভ এই যে একটা অবস্থা তাহলে যেই মোমেন্টরা আল্লাহর দিকির থেকে আল্লাহ স্মরণ থেকে আল্লাহর কিতাব থেকে এতটা দূরত্ব তারা এখতিয়ার করে নেয় তারা কি করে দৃঢ়পদ হবে তারা কি করে অধিকারী হবে তারা কি করে দিনের উপর থাকবে আজকে বৈষয়িক বৃত্ত বৈভব অথবা জীবনের বাহিরের দিক চাকচিক্য আমাদেরকে এতটাই মোহিত করেছে যে আমরা আসলে আল্লাহর দিন থেকে সরে পড়েছি আল্লাহর দিকির থেকে স্মরণ থেকে ইসলামের মৌলিক কাজগুলো থেকে দূরে সরে পড়ার কারণে আজকে অধিকাংশ মুসলিমের অবস্থা হচ্ছে দিনের ক্ষেত্রে এই মান তার লোকেরা যখন তোমরা শত্রুপক্ষের সাথে মোকাবেলা করো তখন দৃঢ়প হত্রুর মোকাবেলা করবে তখনও তারা ভয় পাবে না কিন্তু এই যে দৃঢ়পদ থাকার যে বিষয়টা আল্লাহ তালা তারপরে বলেন আল্লাহকে শরণ করতে মানে হচ্ছে আল্লাহকে স্মরণ রাখা আমাদেরকে অধিকারী হতে সহায়তা করে দৃঢ়পদ হতে সহায়তা করে এক্ষেত্রে অনেকগুলো উদাহরণ আমরা দেখি যেমন পারস্য এবং রোম রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে মুসলমানদের যে সংগ্রাম সেখানে যে দৃঢ়তা আদর্শের দৃঢ়তা এবং সেখানে যে ত্যাগ তী দীক্ষা পতাকা বহনের যে দৃষ্টান্তগুলো ইয়ারমুকের যুদ্ধে কিংবা অন্য অন্য যুদ্ধে আরও যে বিভিন্ন সুন্দর সুন্দর ঘটনাগুলো আমাদের কাছে বিবৃত করা হয় এগুলো তার প্রমাণ তারা আল্লাহ স্মরণ থেকে কখনো বিচ্যুত হননি ফলে আল্লাহ তাদেরকে দিয়েছিলেন ফলে অল্প সংখ্যক লোক নিয়েই তারা বিজয়কে নিশ্চিত করতে পেরেছিলেন ইসলামের বিজয়কে নিশ্চিত করতে পেরেছিলেন শুধু সেটাই নয় আপনি শুধু খেয়াল করুন নবী সাল্লাহাল্লাহ মাত্র ২৩ বছরের মধ্যে একটা আদর্শকে সুসম্পন্নভাবে স্টাবলিশ করলেন এটা একটা ইম্পসিবল মিশনের আমাদের কাছে কারণ তিনি দিন কাজ করে মানুষের সাথে নিড ফুল করে যাবতীয় দেন দরবার শেষ করে রাত্রে কিন্তু তার প্রভুর স্মরণে লেগে যেতেন প্রভুর ইবাদতে লেগে যেতেন রাতের অধিকাংশ সময় রসুল্লাহ রাতেই তিনি সালাত করেননি আজকে আমরা অনেক সময় স্বীকার করি আল্লাহ আমাদের কথা শুনছে না জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনার শুধু ইবাদত নয় আপনার আমালতের ব্যবসা বাণিজ্য অন্যদের সাথে আচরণ আপনার পেশাগত দায়িত্ব পালন অফিসে আদালতে আপনি কতটা ইসলামকে মেনে চলেছেন আল্লাহ নির্দেশকে কতটা রক্ষা করেছেন সে সমস্ত জিনিস যদি আমরা বিশ্লেষণ করি খুবই কম কম এরপর অস্থির হয়ে যায়। কেন আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না দোয়ার উপরে খোদ্বো ইনশাল্লাহ দোয়া কেন কবুল হয় না এই অভিযোগ আমাদের অনেকের কিন্তু দোয়া কবুল হওয়ার জন্য কিভাবে দোয়া করতে হবে সেই বিষয়ে আমরা অনেক সময় ধারধারি না ষষ্ঠ যে বিষয়টি সেটি হচ্ছে মুসলিম সঠিক ত্যাগ করে অন্য কোনো বট্র পথে যায় সে দৃঢ় চিত্তের অধিকারী হতে পারবে না দিনের ব্যাপারে অর্জন করতে পারবে না কারণ ইসলাম সাহিব এই জন্য সে সহি ছায় আর কোনো পথ পছন্দ করে না যারা আজকে নানা ধরনের কারসাজি করেন দুর্নীতি করেন অন্যায় করেন ভুল করেন মানুষের সম্পদ রাষ্ট্র সম্পদ আত্মসাত করেন তারা क्षेत्र दिन क्षेत्र शिक्षा टोटाल एडुकेशन टोटाल एंड कम्प्रिहिवकेशन एक, एक, एक शिक्षा যেখানে হাতে কলমে শিক্ষাটাও ইনক্লুডেড যেখানে আঁকিদার সাথে কর্মের একটা রিলেশন থাকে চিন্তার সাথে মানুষের বাহ্যিক জীবনের একটা রিলেশন থাকে আদর্শের সাথে তার কর্মকাণ্ডের একটা রিলেশন থাকে এটা হচ্ছে টোটাল এডুকেশন তার দেহমন সবকিছুর একটা চমৎকার সংগতি সে অর্জন করবে সে যে ভালো চিন্তা করে সেটাকে তার সকল কর্মকাণ্ডে প্রতিভাত করবে সকল কল্যাণ সম্পাদনের মাধ্যমে সে জগৎবাসীর সামনে প্রমাণ করবে যে ইট ইজ বিকজ অফ আওয়ার এডুকেশন এটা আমাদের শিক্ষা । কারণ আল্লাহ রাসুল আমাদেরকে তো হার্ট করতে শিক্ষা দেননি ধ্বংস করতে শিক্ষা দেননি দুর্নীতি করতে শিক্ষা দেননি মিথ্যা বলতে শিক্ষা দেননি গিবর পরনিন্দা করতে শিক্ষা দেননি মানুষের ক্ষতি করতে শিক্ষা দেননি জগতের এবং মানবতার ক্ষতি করতে শিক্ষা দেননি অতএব মুসলিম প্রপার তাই গ্রহণ করবে জাতিকে দেবে প্রজন্মকে দেবে এর মধ্য দিয়ে সে তার মূল বিশ্বাসের বিষয়ে দৃঢ় অর্জন করবে এবং জাতিকে অর্জনে সহায়তা করবে অষ্টম নম্বর হচ্ছে আত্মাকাতিক এত যাচাই বাঁচাই করার পরে এত পড়াশোনা করার পরে যে মহান আদর্শের প্রতি আমরা এমানে এনেছি যে হককে আমরা গ্রহণ করেছি কোরআন সন্ন্যার বিশুদ্ধতার প্রতি আমরা আমরা আস্থা এনেছি সেই আস্থাটা কন্টিনিউ রাখ যে দিনের সেই পথের প্রতি আস্থা রাখা যদি আপনি কনফিউজ হয়ে যান যে হাদিস আসলে ঠিক কিনা সোর্স অফ নলেজ কিনা কোরআনের বক্তব্য ঠিক কিনা ইসলামের ইতিহাস থেকে আপনি খলিফাদের কিছু উদাহরণ নিয়ে এসে বললেন এগুলো ঠিক কিনা এরকম কনফিউশন যাদের আসে যারা তাদের নিজের অতীত ঐতিহ্যের উপরে নিজের সোর্স অফ নলেজের উপরে নিজের ইমানের উপরে নিজের আদর্শের উপরে যদি মাঝে মাঝে কনফিউজ হয়ে যায় তারা দৃঢ় পথ অর্জন করতে পারে না তারা দৃঢ়চিত্তের অধিকারী হতে পারে না নবম নম্বর হচ্ছে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করায় আল্লাহর দিকে মানুষকে আহ্বান করলে আল্লাহ দিনের উপরে বা দিনের ব্যাপারে চিত্রের অধিকারী হওয়া যায় কারণ আপনি যা বলেন সেদিকে মানুষকে আহ্বান এমন কি এই যে আল্লাহর দিকে আহ্বান করা বা নিজের আদর্শের দিকে আহ্বান করার বিষয়টা আমরা অন্য অন্য মতবাদের ক্ষেত্রেও পাই পৃথিবীর যেকোনো শক্তিশালী মতবাদের জনক দেখবেন যে সে যা ভাবে সে বিশ্বাস করে সে যদি তার উপর দৃঢ় থাকে তাহলে মানুষকে সেদিকে আহ্বান করে এবং এই আহ্বান করা ছাড়া সে তাদের সফলতা অর্জন করা যায় না আপনি যদি ইসলামকে মানেন আর নিজের মধ্যেই সেটাকে সীমাবদ্ধ রাখেন তাহলে দিনই অনেক বিষয়ে আপনার সাফল্য আসবে না কারণ ইসলাম পুরোটাই শুধু ব্যক্তিগত বিষয় নয় ব্যক্তির চর্চার কর্মকাণ্ডের বাইরে ইসলামের বিশাল পরিধি আছে ইসলামের অনেক বিষয় আছে যেখানে সামষ্টিক বিষয় অনেক বিষয় আছে যেখানে অর্থনৈতিক বিষয় প্রাতিষ্ঠানিক বিষয় রাষ্ট্রীয় বিষয় সেগুলো কি হবে এর ইসলাম শুধুমাত্র যে যেকোনো ধর্মের মতো ব্যক্তিগত বিষয় নয় এই ইসলামের দিকে মানুষকে আহ্বান করার প্রয়োজন আছে সকলের সম্মিলনে যদি ইসলাম নিয়ে ভাবা না হয় তাহলে যে ইসলামের প্রতি আল্লাহ আমাদেরকে আহ্বান করেছেন যে ইসলাম রসুল্লাহ সাল সাহেব রেখে গিয়েছেন এবং ওম্মাকে স্টাবলিশ করার নির্দেশ দিয়েছেন সে ইসলাম কখনো আসবে না ইসলাম মেনে চলা ইসলামকে স্টাবলিশ করা এটা সামষ্টিক বিষয় এটা শুধুমাত্র ব্যক্তিগত বিষয় নয় এই জন্য এই প্রয়োজন আছে আর দাওয়াত দিলে আপনি যেদিকে আহ্বান করবেন সেদিকে আগে তো নিজেকে কনভিন্স হতে হবে আপনি যা বিশ্বাস করেন না সেদিকে কি মানুষকে ডাকতে পারবেন কেউ ডাকে না বুদ্ধিহীন লোক ছাড়া কেউ ডাকে না যে আদর্শকে আপনি ঘৃণা করেন সে আদর্শ আপনি কখনোই দাওয়া দেবেন না যে আদর্শকে আপনি ধারণ করেন যার প্রতি আপনার প্রবল বিশ্বাস শুধু সেদিকে আপনি মানুষকে আহ্বান করবেন অতএব এভাবে দৃঢ়পদ অর্জন করা যায় দশ নম্বর হচ্ছে দৃঢ়পদ অর্জন করার কিছু উপকরণ আছে এই উপকরণগুলোর মধ্যে আছে ভালো মহাক্ষিক স্কলার ভালো মানুষ এবং দা আল্লাহ এই ধরনের লোকদের সাথে সংস্রোপ বাড়ানো তাদের সাথে ইন্টারাকশন বাড়া। আপনি যদি মনে করেন যে আমি অনেক জানি আমি নিজে নিজে পড়ে পড়ে সব বুঝবো বোখারি মুসলিম দেখবেন যে আপনার অনেক ক্ষেত্রে বিভ্রান্তি এখনো কারণ আপনি এত বড় স্কলার হন নাই বিশেষ করে অল্প কিছু হাদিসা পড়ানা এক করে আপনি সব কিছু ইয়ে করতে পারবেন উচিত হচ্ছে অন্য স্কলারদের সাথে এবং ভালো জানাশোনা ভালো চরিত্র অধিকারী লোকদের সাথে আপনার ইন্টারাকশন বাড়ানো তাহলে কিভাবে উপকৃত হবেন আপনি আপনি জ্ঞানগুলো তার থেকে যাচাই করে নেবেন আর আখলাকের বিষয়গুলো যাচাই করে নেবেন ভালো লোকের সাথে বসলে ভালো হয়ে যাতে ইচ্ছে করে না। আর খারাপ লোকের সাথে আপনি কিছুদিন থাকলে যদি দেখেন যে সে সুর খায় ঘুষ খায় এবং তার টু পাইস ইনকাম হয় তখন দেখবেন আপনার মধ্যে সেটা সংক্রামিত হবে যে টু পাইস তো আমিও পারি ইনকাম করতে এভাবেই আমাকে বিশ্বাস করেন ব্যক্তিগতভাবে অনেকে বলেছেন যে আমি সিদ্ধান্ত নিয়েছি জীবনে কোনোদিন ঘুষ খাব না কিন্তু ঘুষ খানে লোকদের সাথে থাকতে থাকতে সে চক্র পড়ে মানে সব ধ্বংস হয়ে গেছে এই জন্য ভালো দৃঢ় হওয়ার জন্য দরকার উপকরণ থেকে এগারো নম্বর হচ্ছে আল্লাহ সাহায্যের উপর আস্থাশীল হওয়া সে সাহায্য যতই বিলম্বিত হোক আল্লাহ সাহায্য আসবেই আল্লাহ আমাদের কি বিপদ থেকে উদ্ধার করবেনি এবং ভবিষ্যত ইসলামের পক্ষে যায় এরকম দৃঢ় বিশ্বাস পোষণ করা এই বিশ্বাসটা নবী আম্বিআ রাম আলহিম সাল্লাম তারা শিখিয়েছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এ বিশ্বাস শিখিয়েছেন অনেক সময় বিপদে আমরা যখন পড়ি তখন মনে হয় যে এটা খুব লম্বা একটা বিষয় আপনি বিপদের একটা প্রহর আপনার কাছে হাজার প্রহরের মতন মনে হয় দুর্বল ইমানের লোকেরা তখন বিশ্বাস হারায় তারা নিরাশ হয়ে যায় কিন্তু যারা দৃঢ়পদ থাকে তারা কখনো নিরাশ হয় না নিরাশ হওয়ার কোন প্রয়োজন নাই আমাদের আমাদেরকে পরীক্ষার বিষয়টা যদি আল্লাহ প্রলম্বিত করতে চান লম্বা করতে চান সেটা আল্লাহ ইচ্ছা আমাদের উচিত হচ্ছে সবর করা আমাদের উচিত হচ্ছে সবর করা ইসলামের প্রথম দিকে দেখুন সে আল ইয়াসের আম্মারবিনাসের এবং তার পরিবারে তার মা বাবাকে যেভাবে হত্যা করা হয়েছিল কিন্তু নৃশংস যারা ইসলামে বিশ্বাস করেন তারা জানেন ইমাম মাহাদি আসবে তারা জানেন দুনিয়ায় শেষ নয় আখিরাত আছে অতএব সর্বশেষ ইসলামের পক্ষেই আল্লাহর ডিক্রি এবং নির্দেশ যাবে দাদশ বিষয়টি হচ্ছে বাতিলের হাকিকত জানা এবং বাতিল দ্বারা প্রতারিত না হওয়া ভুল বিভ্রান্তি বিচ্ছিতমূলক জিনিস দ্বারা বিভ্রান্ত না হওয়া এবং চতুর্দশ বিষয়টি হচ্ছে বিষয় চতুর্দশ বিষয়টা হচ্ছে ভালো লোকের অসিয়া ভালো লোকের অসিয়া আপনি যখন ফিল করবেন যে আপনি নিরাশ হয়ে যাচ্ছেন মুসিবতের কারণে ফেতনার কারণে আপনি তখন ভালো লোকের পরামর্শ নেবেন ভালো লোককে আপনার কাছে আহ্বান করবেন অথবা আপনি ভালো লোকের কাছে যাবেন ইমাম আহমাদ ইবনাহাম্বলের সুন্দর একটা ঘটনা দিয়ে এই পয়েন্টটা শেষ করব ইমাম আহমদ হাম্বল তিনি যখন খলিফা মামুনের দ্বারা বন্দী হলে একটা কারণে কোরআন এটা কি সৃষ্ট নাকি এটা চিরন্তন যেহেতু আল্লাহর সিফা আল্লাহর গুণাবলী এরকম একটা ডিবেট হয়েছিল মামুন গ্রহণ একজন ইমাম তো দৃঢ়তা অর্জন করেছেন তার আকিদা তার আমল সবকিছুর উপর তিনি নথিস করেন খালিফা তখন তাকে গ্রেপ্তার করে অনেক অত্যাচার করল সর্বশেষ ডিগ্রি জারি করলো যে তাকে তার সামনে আনা হবে এবং তাকে হত্যা করবে তো খালিফার সামনে যাওয়ার আগেই আবু জাহাফর আল আরেকজন স্কলার তিনি ভাবলেন যেহেতু খালিফা তোর আমার কাছে আসতে পারবে না আমি তার কাছে জেলে গিয়ে দেখা করব তাকে নিয়া করবো এটা ইমাম দাহাবিয়া সিয়ার গ্রন্থ উল্লেখ করেছে তিনি আসলেন এসে বললেন আবা আবদোল্লাহ এটা ইমাম আহমদের লকর ছিল আবা আবদাহ যেহেতু তার সন্তান ছিল আবদুল্লাহ তুমি আজকে খালিফা যদি তোমাকে ছেড়েও দেন তবুও তুমি মারা যাবে আর তিনি যদি তোমাকে হত্যা করেন তাহলে তো মারা গেলাই মৃত্যুটা নতুন কিছু নয় মৃত্যুটা নতুন কিছু নয় আমি তোমাকে তুমি খলিফা মন্দ এবং ভুল সিদ্ধান্তে তুমি ইতিবাচক জবাব দেবে না ইমাম আহমদ এটা সঙ্গে কাঁদতে শুরু করলেন এবং বললেন যে আইচ আবার রিপিট করো তিনি আবার বললেন এরপর বললেন আবার রিপিট করো আবার রিপিট করলেন ইমাম আহমদ চার্জ দিচ্ছিলেন তার মধ্যে যে ভয়ভীতি কিছুটা ছিল সংখ্যা ছিল সবটা চলে যাওয়া ইমানের চার্জ ফুল হয়ে গেল একজন জান্নাতের যে নেমত জাহান্ন আজাদ এগুলোকে স্মরণ করা মৃত্যুকে শরণ করার মধ্য দিয়ে যেহেতু সত্য জান্নাত সত্য না জাহান্নাম সত্য না সত্য যেহেতু সেগুলোকে স্মরণ করে মৃত্যুকে স্মরণ করে অবিচল রাখার বিষয়টিকে যদি আমরা অর্জণ রাখতে পারি তাহলে আশা করা যায় আল্লাহ তালা আমাদেরকে অবিচল থাকার তফ করবেন রহেম